আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আম্মবাদ আউজুবিল্লাহিনিসমিল্লাহিহমাহিম ওলাুল হাক সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা বিগত কয়েক পর্বেই ইসলাম প্রদত্ত মানুষের অধিকার নিয়ে আমরা আলোচনা করছি এবং আজকেই আমরা এ বিষয়ে আলোচনা সমাপ্ত করব বলে আশা করি ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল সামাজিক শান্তি প্রতিষ্ঠায় মানুষকে যে সকল সম্পর্ক রক্ষা করার উপর তাকিত করেছেন ইসলাম মানুষে মানুষে যে সকল সম্পর্কের উপর অত্যন্ত গুরুত্বের সাথে তাকিত করেছে মানুষকে উদ্বুদ্ধ করেছে সে সকল সম্পর্কগুলো আলোচনার পর আমরা মানুষের অধিকারগুলো নিয়ে আলোচনা করেছি একজনের উপর আরেকজনের যে অধিকার পরস্পর সকল অধিকার রক্ষা করার উপরেই আসলে প্রকৃত অর্থে একটি ভালো সম্পর্ক একটি গুড রিলেশন এটা ডিপেন্ড করে মানুষের পরস্পরের সম্মান বোধ এবং পরস্পরের প্রতি সুন্দর আচরণ এবং হুসনে আখলাপের উপর তো এই সকল আলোচনার সর্বশেষ পর্যায়ে আমরা বলেছি যে মানুষকে সকল বিবেচনার ঊর্ধ্বে রেখে সকল পরিচয়ের উপরে শুধু মানুষ হিসেবে আল্লাপা আক রাব্বুল আলমিন মানুষের জন্য অনেকগুলো অধিকার সংরক্ষণ করেছেন সেই সকল অধিকারগুলো ছিল একে একে আমরা যে সকল অধিকারগুলো নিয়ে আলোচনা করেছি আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সর্বপ্রথম মানুষকে আল্লাহ রব্বুল আলমিন হাক্কুল হায়াত দিয়েছেন তার জীবন নিরাপত্তার অধিকার দিয়েছেন হাক্কুল কারামাহা দিয়েছেন मानुष के अल्लाह पक रबुल आलमी सम्मान रक्षा कर अधिकार दिए मानुष के हक्कुल्हरिया दिए अर्थात मानुष के मुक्त स्वाधीनतार अधिकार अल्लाह पक रबुल्ला आलमीन दान मानुष के अल्लाह रबुल आलमीन हक्ुत आलीम दान शिक्षार अधिकार यदत्त मानुषर एक अधिकार मानुष के अल्लाह रबुल्ला आलमीन हक्कु मारिफातिल हक सठीक सत्य पर्यत पोचवार एक अधिकार आल्ला पक रबुल आलमीन मानुष के दान अधिकार जान क्यों क्षुण्ण ना करेपारे इसलम कठोर भाव निषेधाज्ञा आरोप करत पर्व सर्वशेष आलोचना छिल मानूष के अल्लाह रबुल आलमीन जेको विषय सठीक तथ्य पर्यत पौचवार एक अधिकार आल्ला पक रबुल आलमी दान से मानुष के वंचित करा जा সঠিক তথ্যকে গোপন করে সত্য মিথ্যাকে একাকার করে ফেলা যাবে না আল্লাহ বলেছেন লাসুল হাক কাবিল বা তোমরা সত্যকে মিথ্যার সাথে একাকার করে ফেলো না একাকারও করা যাবে না এবং সত্যকে গোপন করেও রাখা যাবে না যে সত্য মানুষ জানতে পারবে না অত্যক্তমুল হাক সত্যকে গোপন করা এটাও নিষিদ্ধ আই ওয়ালা আত্যক্তমুল হাক সত্যকে তোমরা গোপন করবে না আর এই সত্যকে উদ্ঘাটন করার জন্য সত্য পর্যন্ত পৌঁছবার জন্যই ইসলাম বাবুল ইজতিহাদ মানুষকে ইজতিহাদের দরজা আল্লাহ বাবুল আলমী উন্মুক্ত করে দিয়েছেন নবী আকরম সাল আলিহী আসাল্লাম বলেছেন যে মুজাহিদ ইজতিহাদ করবে যার ইজতিহাদ করে সঠিক সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছবার যোগ্যতা দক্ষতা রয়েছে সে তার ইজতিহাদের মাধ্যমে অনুসন্ধিৎসার মাধ্যমে সে অনুসন্ধান করবে সে গবেষণা করবে অনুসন্ধান করতে করতে তার অনুসন্ধিৎস্য মন যদি কখনো কোনো সত্য পর্যন্ত গিয়ে পৌঁছতে পারে তাহলে সেই সত্যকে জানবে এবং ওই সত্য পর্যন্ত পৌঁছতে তার এই অনুসন্ধিৎসাকে কোনোভাবে বাধাগ্রস্ত করতে ইসলাম নিষিদ্ধ নিষেধ করেছে এবং এই অনুসন্ধিৎসাকে ইসলাম উৎসাহিত করেছে নবী আকরম সাল আলি আসাল্লাম বলেছেন মুস্তাহিদ যখন ইজতিহাত করে যদি সে ইজতিহাত করে সঠিক সিদ্ধান্ত পর্যন্ত উপনীত হতে সক্ষম হয় ফালাহু আজরান তাহলে সে দ্বিগুণ স্বভাব লাভ করবে আর যদি সে সঠিক সিদ্ধান্ত পর্যন্ত নাও পৌঁছতে পারে ফালাহু আজরুন এর এরপরও তার জন্য একটি স্বভাব রয়েছে কারণ সে অনুসন্ধান করেছে এবং সে ইজতিহাত করেছে ইজতিহাত করার স্বভাব সে পাবেই সর্ব অবস্থাতে কাজেই সত্যকে জানবার জন্য অনুসন্ধান করা এবং তার অনুসন্ধিষ্টা চালিয়ে যাওয়া এটা ইসলামের নিকট অত্যন্ত সম্মানজনক একটি কাজ এবং এটাকে ইসলাম উৎসাহিত করেছে বাধাগ্রস্ত করতে নিষেধ করেছে এবং সঠিক সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছবার সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও কেউ যদি পৌঁছতে না পারে ব্যর্থ হয় তবে ইসলাম এজন্য তাকে কোনো তিরস্কার করেনি বরং তার এই চেষ্টার জন্য তার জন্য এক বিনিময় স্বভাব আল্লাহ পা আকরাবুর আলমিন নিশ্চিত করেছেন বুখারি শৈফ হাদিস এটি যে যদি সে মুস্তাহিদ যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে না পারে তাহলে তার জন্য এক স্বভাব আর সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারলে তার জন্য দ্বিগুণ স্বভাব একটি হলো ইস্তেহাত করার স্বভাব অপরটি হলো সঠিক সিদ্ধান্ত পৌঁছতে পারার সাফল্যের কারণে তার দ্বিতীয় স্বভাব ঠিক তেমনিভাবে ইসলাম মানুষকে মুনা যারা পরস্পর জ্ঞানগত যে কোনো বিষয় নিয়ে জ্ঞান গর্ভ বিতর্কের দ্বার ইসলাম উন্মুক্ত রেখেছে वजह विहि आहसान उत्तम पंथाय ज्ञान चर्चा वितर्क चर्चा इसलमे उत्साहित कारण यही वितर्कर मध्यमे पर्ोचनाराध्यमे परस्परिक मुनिकाशार मध्यमे मानूष अनेक समय तारूल भेजे जाएं से सठीक सिद्धान पर्त पहुँचते सक्षम है तर दृष्टि सामने थे अनेक समय अज्ञतार दे सर जाए पर्दा उन्मुक्त हो जाए तत्य के सठीक भावे उपलब्धि करते और सत्य पर्यत पह पोचते इसलम मानुषर जो सब रकम व्यवस्था ग्रहण करल्लाह प्रदत्त मानुषर आकटी मौलिक अधिकार हल हक्क तमल्ल की फिल्म माल अर्थात सम्पे सत्य लाभ करा य मानुष्य अधिकार आल्लापाकरबुल आलमीन मानुष के जेको सम्पे सत्य लाभ करार अधिकार आल्लापाकरबुल आलमीन পৃথিবীর প্রতিটি মানুষকে দান করেছেন এবং এই সম্পদের সত্য লাভ করার এই অধিকার যেন বাধাগ্রস্ত না হয় এবং এটা যেন সঠিকভাবে প্রপারলি এটা যেন ইউজ হয় এবং এটার জন্য রক্ষা হয় এটা যেন সিকিউর থাকে এই জন্য আল্লাপা আকরাবুল আলমিন শরীয়তের মধ্যে অনেকগুলো ব্যবস্থা রেখেছেন যে এই ব্যবস্থার মাধ্যমে মানুষের সম্পত্তি লাভ করার যে সত্য সেই সত্যের অধিকার নিশ্চিত হয় ইসলাম সম্পদ সম্পর্কে মৌলিক কিছু দৃষ্টিভঙ্গি দিয়েছে যে দৃষ্টিভঙ্গিগুলোর মাধ্যমে আসলে প্রকৃত অর্থে সম্পদের সত্য লাভ করার এই অধিকার মানুষ ভোগ করে প্রথম অধিকার হলো সম্পদের প্রকৃত মালিক আল্লাহ এবং আল্লাপাক রাব্বুল আরামিন মানুষকে রিপ্রেজেন্টেটিভ করেছেন আল্লাহর পক্ষ থেকে মানুষ প্রতিনিধি হিসেবে আল্লাহর এই সম্পদ মানুষ উপভোগ মানুষ ভোগ করে মানুষ এর দ্বারা উপকৃত হয় আল্লাহ পাকরুল আলমিনে পাখের মধ্যে নিযুক্ত করেছেন ও আং ফিকা আলম মুস্তকি তোমরা ওই সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করো যেই সম্পদের উপর আল্লাপাক আকরব্বুল আলমিন তোমাদেরকে প্রতিনিধি নিযুক্ত করেছেন মানুষের সম্পদ লাভ করার এই অধিকারকে নিশ্চিত করার জন্যে ইসলাম খুব গুরুত্বপূর্ণ আরেকটি নির্দেশনা দিয়েছে ইসলাম মানুষের মধ্যে সকলের মধ্যে যেন সম্পদ বণ্টিত হয়ে যায় সম্পদ যেন কোথাও কুক্ষিগত হয়ে না থাকে সকলের কাজ পর্যন্ত যেন প্রতিটি মানুষের কাজ পর্যন্ত যেন তার বেসিক নিডস তার মৌলিক প্রয়োজনগুলো পূর্ণ হওয়ার ব্যবস্থা যেন হয়ে যায় সেভাবেই প্রপার একটা এই সম্পদের যে বন্টন সে বন্টনের একটা ব্যবস্থা ইসলাম করে রেখেছে কুরআ পাকের সুরতুল হাসারের মধ্যে আল্লাহ পাক বলছেন মা আফা আল্লাহ আলাহ রসুল্লাহ আল্লাহ পাক রব্লা আলামিন বললেন যে মালে ফাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলের পক্ষ থেকে আসবে সেটা বন্টন হবে আলিল্লাহি আল রসুল ইসলামের যে সকল খাত আছে সেই সকল খাতে এই সম্পদ বন্টন হবে মাসারিফ আছে যেগুলো মাসা আর সেই মাসা সাদাকার মধ্যে সাদাকা এবং সম্পদ বন্টন হবে আল্লাহ পাক বলছেন এই যে সম্পদ যে বন্টন করার বিধান ইসলামের মধ্যে চূড়ান্ত করা হয়েছে বিভিন্নভাবে সম্পদ বন্টন করার বিধান আল্লাপাক দিয়েছেন এবং এটাকে কোথাও ফরস করেছেন কোথাও বাজিব করেছেন কোথাও উৎসাহিত করেছেন সম্পদ বন্টন করা সম্পদ নিয়ে বসে থাকার সুযোগ নেই সম্পদের কিছু অংশ বন্টন অবশ্যই করতে হবে সম্পদের এই বন্টনকে আল্লাহ পাহ রব আলিন নিশ্চিত করেছেন এবং তার কারণ আল্লাপাহাক উল্লেখ করেছেন সম্পদ কেন বন্টন হবে কেন সম্পদ বন্টন হবে ইসলাম এই বিষয়টাকে নিশ্চিত কেন করল অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যময় এবং মানুষের জন্যে খুবই চমৎকার একটি কারণ আল্লাপ এখানে উল্লেখ করেছেন কাইলা আগনি ইয়া ইমিনুম সম্পদ যেন তোমাদের মধ্যে কিছু ধনী মানুষের হাতে কুক্ষিগত না হয়ে যায় এটার যেন প্রপার ডিস্ট্রিবিউশনটা যেন কনফার্ম হয় এইজন্য আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন ইসলামের মধ্যে সম্পদের বিভিন্ন নীতিমালা দান করেছেন তাহলে সম্পদ সম্পর্কে ইসলামের একটি মৌলিক দৃষ্টিভঙ্গ হল কেলা দুল আতম্বাই নালাকা সম্পদ কখনো একটি শ্রেণী বিশেষের হাতে কুক্ষিগত হতে পারবে না হ্যাঁ সম্পদের মালিকানায় তারতম্য থাকবে ধনী গরিব থাকবে কিন্তু তার অর্থ এই না যে সম্পদ টোটাললি ধনীদের বা কোনো একটি বিশেষ শ্রেণীর হাতে এমনভাবে কুক্ষিগত হবে যে অপর শ্রেণী সম্পদের দ্বারা মৌলিক প্রয়োজন পূরণ করতে তারা ব্যর্থ হবে এটা ইসলাম কোনো পরিস্থিতিতে অ্যাকসেপ্ট করে না এবং ইসলামী সমাজে এর কোনো সুযোগ নেই প্রিয় দর্শক আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি বিরতি থেকে এসে আমরা আবার আমাদের এই চলমান আলোচনাকে আমরা সমাপ্তির পথে নিয়ে যাব সকলেই আমাদের সাথে থাকুন পথ প্রদর্শক করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 পবিত্র এবং বিশুদ্ধ জীবনযাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে পরিবর্তন এবং সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা বিরতির আগে বলছিলাম যে ইসলাম সম্পদের অধিকার মানুষের নিশ্চিত করার লক্ষ্যেই সমস্ত মানুষের কাছে তার মৌলিক প্রয়োজন পূরণ করার প্রয়োজনীয় সম্পদের বন্টন নিশ্চিত করতে চায় আর এই কারণে ইসলাম বিভিন্ন প্রসেস এবং বিভিন্ন শিক্ষার মাধ্যমে বিভিন্ন বিধিবিধানের মাধ্যমে সম্পদ কোনো একটি বিশেষ শ্রেণীর হাতে কুক্ষিগত হওয়াকে ইসলাম প্রতিরোধ করেছে ঠিক তেমনিভাবে ইসলামের সম্পদ সংক্রান্ত সম্পদের অধিকার নিশ্চিত করার জন্যই ইসলাম সম্পদের ব্যাপারে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ করাকে ইসলাম হারাম করে দিয়েছে আল্লাহর কোরআন বলেছে তোমরা অন্যায়ভাবে আরেকজনের সম্পদ ভক্ষণ করবে না অর্থাৎ অন্যায়ভাবে জোরপূর্বক অবৈধ প্রসেসে আরেকজনের সম্পদ যেন কেউ জবরদস্তি দখল করতে না পারে অন্যায়ভাবে যেন আরেকজনের সম্পদ কেউ পক্ষিগত করতে না পারে যত প্রসেস আছে অন্যায়ভাবে অপরের সম্পদ ভোগ করার সমস্ত প্রসেস সমস্ত পদ্ধতিকে ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে এটা মানুষের সম্পদের অধিকার নিশ্চিত করার জন্যই করেছে ইসলাম মানুষের সম্পদের অধিকার নিশ্চিত করার জন্যই অবৈধভাবে সম্পদের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করার কারণে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং কোরআনে পাকের মধ্যে এই জন্য বিভিন্ন দণ্ডবিধি বর্ণনা করা হয়েছে যদি কেউ চুরি করে মানুষের সংরক্ষিত সম্পদ চুরি করলে চোরের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে কেউ যদি ডাকাতি করে ডাকাতের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে ছিনতাই করলে চিন্তাইয়ের জন্য শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে প্রিয় দর্শক ঠিক তেমনি ইসলাম মানুষের সম্পদের অধিকার নিশ্চিত করার জন্য তাহরিমুল ইসতেহ লাক সম্পদ নষ্ট করাকে ইসলাম হারাম করে দিয়েছে কোনোভাবে সম্পদ নিজের মালিকানা সম্পদ নষ্ট করা যাবে না সম্পদ ভোগ করার অধিকার আছে এবং সম্পদের অধিকার নিশ্চিত করা হয়েছে কিন্তু সম্পদকে নষ্ট করার সুযোগ দেওয়া হয়নি কারণ সম্পদ নষ্ট করলে যারা প্রপারলি যারা সম্পদের ভোগ করার অধিকার রাখে তারা কোনো না কোনো ক্ষেত্রে সম্পদের অধিকার থেকে তারা বঞ্চিত হবে এই ইসলাম অপচয়কে অপব্যয়কে নিষিদ্ধ করে দিয়েছে যে নিজের সম্পদ হলেও অপব্যয় বা অপচয় করা যাবে না প্রিয় দর্শক আমরা মানুষের জন্যে ইসলাম কিভাবে সম্পদের অধিকার নিশ্চিত করলো এবং কি কি প্রক্রিয়ায় সম্পদের অধিকারকে হস্তক্ষেপ আসতে পারে সেই সকল পথগুলিকে প্রক্রিয়াগুলোকে সেই সকল ওয়েগুলোকে ইসলাম রুদ্ধ করে দিয়ে মানুষের জন্য নিষ্কণ্ঠকভাবে সম্পদের অধিকার নিশ্চিত করেছে সে বিষয়টি আলোচনা করলাম মানুষের জন্য সর্বশেষ যে অধিকারটি আমরা আলোচনা করব ইসলাম প্রদত্ত সেগুলো হাক্কুল আমাল মানুষকে কর্ম পেশার স্বাধীনতা এবং সেই অধিকার ইসলাম মানুষকে দিয়েছে ইসলাম নির্দেশিত যে কোনো পেশা মানুষ গ্রহণ করতে পারে সেটাকে ইসলাম শ্রদ্ধা করেছে এবং সেই সুযোগ মানুষের জন্য অবাহিত রেখেছে ইসলাম মানুষকে কাজ করতে উদ্বুদ্ধ করেছে আল্লাপাক আলমিন আল্লাপাক রাব্বুল আলমিন এই পৃথিবীকে মানুষের পদভারে এটাকে মানুষের অধীনস্থ করে দিয়েছেন মানুষের চলার জন্য মানুষের আয়ত্তাধীন করে দিয়েছেন কাজেই হে মানুষ ফামসুফি মানাকিবিহা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তোমরা বিচরণ করো বকুল অমির এবং সেখানে আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে ছড়িয়ে থাকা রিজিক তোমরা সন্ধান করো সুরতুল মুলকের মধ্যে আল্লাহ পাক রাব্বুল্লা আলমিন কর্মের প্রয়োজনে মানুষকে সারা পৃথিবীতে বিচরণ করার প্রতি উদ্বুদ্ধ করেছেন এটি মানুষের হাক্কুল আমল মানুষের জন্য কর্মের যেই অধিকার সেটি নিশ্চিত করে তেমনি ভাবে কোরআনে পাকের সুরতুল জুমার মধ্যে আল্লাহ বলছেন বৈধ উপায়ে তোমরা সম্পদ উপার্জন করো হাজরতে জুবাইব আহ্বাম রাজিয়া রান্ন থেকে একটি হাদিস এক্ষেত্রে তাৎপর্যময় বর্ণিত রয়েছে নবী আকরম সাল আলহাল্লাম বলেছেন একজন মুসলমানের জন্য এটা উত্তম যে সে তার রশি এবং তার উপকরণ সে সংগ্রহ করবে এবং জঙ্গলে গিয়ে কোথাও গিয়ে সে কাষ্ঠ সংগ্রহ করবে এবং সেটাকে নিজের পিঠে বহন করে এনে বিক্রি করে সেখান থেকে সে তার জীবিকা উপার্জন করবে মানুষের কাছ থেকে অপমানজনকভাবে ভিক্ষা করে মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে সম্পদ অর্জন করার চেয়ে পরিশ্রম করে মেহনত করে শ্রম দিয়ে সম্পদ উপার্জন করা এটা মানুষের জন্য অনেক সম্মানজনক এবং এটা অনেক ভালো এভাবে বুখারি এবং মুসলিমের মধ্যে আকরম সাল আলীহাস কর্মের প্রতি উদ্বুদ্ধ করেছেন আমলের প্রতি মানুষকে উৎসাহিত করেছেন ঠিক তেমনি ভাবে নবী আকরম সাল আলিহি আসাল্লাম যারা কর্ম করে যারা শ্রম দিয়ে কষ্ট করে যারা সম্পদ ব্যয় করবে সেই সম্পদের উপর অন্য কাউকে হস্তক্ষেপ করতে ইসলাম অনুৎসাহিত করেছে এবং সতর্ক করেছে যেন শ্রমিকের এই অধিকারকে কেউ যেন ক্ষুণ্ণ না করে নবী আকরম সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাদ করেছেন একটি হাদিসে কুদ্সি আল্লাহা আকরব্বাহ আলীন বলেছেন তিন ব্যক্তির বিরুদ্ধে কে আমাদের দিন স্বয়ং আমি আল্লাহ রব্বুর আলমিন তার বিরুদ্ধে বিচার দায়ের করব। এবং আমি নিজেই তার বিরুদ্ধে বিবাদী হব তার মধ্যে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যে কোনো শ্রমিক নিয়োগ করলো এবং শ্রমিকের কাছ থেকে সে তার শ্রমটুকু পরিপূর্ণ উসুল করে নিল কিন্তু সে তার শ্রমিকের পারিশ্রমিক প্রদান করল না আল্লাহ বলছেন আমি স্বয়ং তার বিরুদ্ধে বিচার দায়ের করব এবং বিবাদী হব প্রিয় দর্শক আল্লাহ পাক রব্লা আলমিনে পাকের মধ্যে এভাবেই মানুষের আমল এবং মানুষের কাজের স্বাধীনতা নিশ্চিত করেছেন আল্লাহ আন ফাদলাম বলছেন তোমরা আল্লাহ পাক রবুল্লা আলমিনের রিজিক সন্ধান করবে আল্লাহর নেয়ামত সম্পদ তোমরা সংগ্রহ করবে এতে তোমাদের কোনো বিধিনিষেধ নেই ক্ষেত্রে তোমরা সম্পূর্ণ আজাদ তোমরা স্বাধীন আল্লাপা আকরবর আলমীর মানুষকে সম্পদ এভাবে উপার্জন করার সম্পদ সংরক্ষণ করার সম্পদ রক্ষণাবেক্ষণ করার প্রতিটি মানুষকে আল্লাপা আকরাবুর আলমিন সম্পদের অধিকার দিয়েছেন প্রত্যেকটা মানুষ তার বেসিক নিডস তার মৌলিক প্রয়োজন পূরণ করার জন্য প্রয়োজনীয় সম্পদ সে পাবে এটা তার অধিকার এবং এর চেয়ে সে বৈধ উপায়ে যত সম্পদ সে উপার্জন করবে সেই সম্পদের সংরক্ষণ সংরক্ষণবেক্ষণ করার সে অধিকার সংরক্ষণ করবে সর্বশেষ নবী আকরম সাল আলি আয়সাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস আমরা আলোচনা করে মানুষের মৌলিক অধিকারগুলো সম্পর্কে আমরা আমাদের আলোচনা সমাপ্তি টানবো নবী আকরম সাল আলহি ওাসলাম বিদায় হজর নাহারে। বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়ে আল্লাহনবী জিজ্ঞাসা করেছিলেন সাহাবে একরামকে তোমরা কি জানো যে আজকে কোন দিন সাহাবে একরাম বলেন ইয়াহা রসুল্লাহ আপনি বলুন আল্লাহ নবী বললেন আলাইসা ইয়উমুন আজকে কি ইয়মনাহার নয় আজকে কি এই শহরটা কোন শহর তোমরা কি জানো ইয়া রসুল্লাহ আপনি বলুন আল্লাহ নবী বললেন এটা তো আলাইস বালদাহ এটা কি শিয়াল্লাপা আকরাবুল্লাহ আলমের পক্ষ থেকে ঘোষিত নিরাপদ আলবাদুল আমিন পবিত্র হারামের শহর নয় তোমরা কি জানো যে আজকে এই সময়টি কোন সময় কোন মাস সাহাবাইকরাম বলেন ইয়া রসুল্লাহ আপনি বলুন আল্লাহ নবী বললেন এটা কি শিয়াল্লাপা আকরাবুল্লাহ আলমিনের জন্য হাসন্মানিত জিলহজ মাস নয় সাহাবাইকরাম অবশ্যই ইয়া রসুল্লাহ তখন নবী আকরম সাল আলিয়া বললেন দেখো এই যে আজকের এই মুহারের দিবসে এই পবিত্র বাইতুল্লাহ শহরে পবিত্র এই জিলহজ মাসে আল্লাহ পাক রবুল আলমিন এই জায়গায় কোনো অন্যায় অপরাধ করাকে যেরকম হারাম করেছেন আজকের এই পবিত্র দিনে নাহারের এই দিবসে পবিত্র জিলহজ মাসের এই পবিত্র মাসে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফকে সামনে রেখে এই হারাম শরীফের মধ্যে কোন অন্যায় করা এটা যেরকম গুরুতর এবং এর সম্মান রক্ষা করাটার যেরকম দায়িত্ব ঠিক তেমনি ভাবে তোমাদের পরস্পর তোমাদের জীবন তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান ফাইন্দিমা হারাম কাহুর মতিমিক ঠিক তেমনি ভাবে তোমাদের জীবন তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান পরস্পরের জন্য নষ্ট করা এরকমই হারাম এবং এর সম্মান রক্ষা করা তোমাদের এমনই কর্তব্য এবং দায়িত্ব সুপ্রিয় দর্শক এভাবে আল্লাহ নবী তার জীবন সায়ান্নে বিদায় হজের মধ্যে মানুষের যান মানুষের মাল মানুষের ইজ্জত সহ মানুষের মৌলিক অধিকারগুলোকে নিশ্চিত করে আল্লাহর নবী উম্মদকে বলেছেন আলাহ ফলবাল্লি শাহিদুল্লাহবা আমার পক্ষ থেকে বাণী পৃথিবীর প্রান্তে প্রান্তে তোমরা পৌঁছে দিবে অনাগত ভবিষ্যতের প্রতিটি মানুষ যেন আমার এক কথা আমার আদর্শ তারা জানতে পারে এবং মানুষ যেন মানুষের অধিকারকে তারা প্রতিষ্ঠিত করতে পারে ফালা আমার পরে তোমরা খবরদার বিপদগামী হবে না এবং তোমরা পরস্পর কলহ বিবাদে লিপ্ত হয়ে একে অন্যের রক্তপাত ঘটাবে না একজন আরেকজনের প্রাণহানি ঘটাবে না কেউ কারো জীবন নিয়ে চিনিমিনি খেলবে না সুপ্রিয় দর্শক नबी अक्रम सल्ला अलहसल्लम ऐतिहासिक आहवान आल्ला नबीर यह ऐतिहासिक घोषणा इटा जो एक उत्तम पाथे कि भाव पृथिवीते मानुष्य मौलिक अधिकार प्रतिष्ठित होते मानुषर मानविक अधिकार प्रतिष्ठित होते मानवाधिकार कीभे दुनिया का कायम होते योत्तम उपमा सर्व उत्कृष्ट दृष्टान इसलम स्थापन कर आज झंझा बिक्षुब्ध মানুষের অধিকার হারা এই পৃথিবীতে যেখানে মানুষের অধিকার আজকে লাঞ্ছিত পদপৃষ্ট হচ্ছে সেখানে অশান্ত এই পৃথিবীতে মানুষ হাহাকার করছে আজকে শান্তির জন্যে অধিকারের জন্যে আর এই পৃথিবীতে এই সমাজে যদি আসলে প্রকৃত অর্থে মানুষের অধিকার নিশ্চিত করতে হয় একমাত্র ইসলাম এবং মানবতার ধর্ম ইসলাম মানবতার মুক্তির মহাগ্রন্থ আলকর আনুল করিম সেটা নিশ্চিত করতে পারে মানবতার মুক্তির মহাদূত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যেই অধিকারগুলো প্রতিষ্ঠিত করার জন্য তিনি পৃথিবীতে আগমন করেছিলেন সেই অধিকারগুলো যদি আজও প্রতিষ্ঠিত হয় তাহলে দুনিয়ার সমস্ত মানুষ তারা তাদের অধিকার ফিরে পাবে মানুষের কান্না বন্ধ হবে হাহাকার বন্ধ হবে মানবতা হেসে উঠবে আবার নতুন করে সারা পৃথিবীতে সুন্দর শান্তির বাগান শান্তির ফুল ফুটবে সুপ্রিয় দর্শক শ্রোতা দীর্ঘ আলোচনার মাধ্যমে আমরা ইসলাম প্রদত্ত মানুষের মৌলিক অধিকারগুলোকে তুলে ধরবার চেষ্টা করেছি আল্লাপা আকরাবুরা আলামিন আমাদের সকলকে আল্লাহ এবং তার রসুলের দেখানো পথে চড়াবার তৌফিক দান করুন এবং আমরা ইসলাম প্রদত্ত মানুষের সকল অধিকার মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করব কারও অধিকার আমরা কখনোই ক্ষুণ্ণ করব না আমি যদি আরেকজনের অধিকার ক্ষুণ্ণ করি তাহলে আমার অধিকারও অপরকেও ক্ষুণ্ণ করবে আর এভাবেই একটি অসহিষ্ণু পরিবেশ তৈরি হয়ে আমাদের সকলের জন্য এই পৃথিবীটা একটা অশান্ত জায়গা অশান্ত পরিস্থিতি পরিবেশে পরিণত হবে আল্লাপা আকরব্বুল আলমী আমাদের সকলকে শান্তিতে বসবাস করবার তহফিক দান করেন ওসলাল আলবঈ করিম আবাকাল্লাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি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 जकतो दान अर्थ पल रायन बैंक GB49 BIC जि टा पाठ मेल कर